সৈয়দ ইবনু নুমান রদিলাহতাল আলান হতে বণিত যে তারা একদা নবী সাল্লাহ আল সাল্লাম এর সঙ্গে সাহাবা নামক স্থানে উপস্থিত ছিলেন সাহাবা ছিল খাইবার থেকে এক মঞ্জিলের দূরত্ব সালাতের সময় হলে তিনি খাবার আনতে বললেন কিন্তু ছাতু ব্যতীত আর কিছুই পেলেন না তিনি তাই মুখে দিয়ে নাড়াচড়া করলেন আমরাও তার সঙ্গে মুখে নাড়াচড়া করলাম তারপর তিনি পানি আনালেন এবং কুলি করে সালাদ আদায় করলেন আমরাও তার সঙ্গে সালাদ আদায় করলাম আর তিনি উঁজু করলেন না